আব্দুল্লাহ রদিয়াল্লাহ তাল আহ্ন সূত্রে নাবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমাদের কারো স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয়